সালামুক وأشهد أن لا إله إلا الله وحده لا شديك له وأشهد أن محمدًا عبد الله ورسوله أما بعد فإن أصدق الحديث كتاب الله وخير الحديثة دي محمد صلى الله عليه وسلم وشر الأمور مهدساتها وكل مهدسة بدعة وكل بدعة دلالة وفي رواية وكل دلالة في النار أو كما قال عليه الصلاة والسلام يقول الله سبحانه وتعالى إنما يوفى الصابرون أجرهم بغير حساب عن أبي أمامة الباهرية رضي الله تعالى عنه قال قلت رسول الله صلى الله عليه وسلم كل بشيء آخذه عنك يا رسول الله قال عليك بالسوء فإنه لا عد وفي لفظ فإنه لا مثل له أخرج الإمام أحمد في المسدد والنسائي في السنن الكبرى والبيهقي في شعب الإيمان تنظيم الأمة في مدرسة عربية حكار رابطت كليجي الجامعات السعودية في بنغلديش إلى عيجوني آجکاما شاہ آفتارفتار پروگرام سبپتی تنظیم الما فاؤنڈیشن چیئرمین پدیرات شیخ ہابیب اللہ محمد اقبال آج کے آلوچنا سارا بنشے شہید سننا اور شہید দাওয়াতের সিফাহ چلار অধিরাত শেখ আকরাম উজ্জামান ইবন আব্দুল্সালাম সম্মানিত উপস্থিতি সম্মানিত ওলামাইক্রাম আসলে ইফতার মাহফিলগুলোতে আমাদের কাছে সময় থাকে কম ফলে আমরা অত বিস্তারিত কোনো বিষয় নিয়ে আলোচনা করতে পারি না যেহেতু এর অবজেক্টিভ মূল গোল হচ্ছে মূলত ইফতার করা এবং ইফতারে অংশগ্রহণ করা তাই সেখানে আলোচনা খুব কমি হয়ে থাকে এবং উপস্থিত যারা অংশ গ্রহণ করেন তারাও ইফতারের আগেই উপস্থিত হন বেশিরভাগ ক্ষেত্রে যাই হোক আজকের এই আলোচনায় মূলত আমরা যে বিষয়টি নির্ধারণ করেছিলাম এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় আহওয়াল সেলফ ফি শাহরি রমদান রমদান মাসের সেলফে সালেহীন কিভাবে তাদের সমাজ কাটাতেন এটি আমাদের যারা একেবারে অপরিহার্য বিষয় ছিল কিন্তু সময়ের কারণে হয়তো আমরা সেদিকে যেতে পারবো না এর আগে একটি বিষয় আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করতে চাই এবং সেটি খুবই গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে এই বন্ধুগণ আল্লাহ সুবাহ রমাদান মাসকে পাঁচটি কারণে আল্লাহ হাব্বুল আলমিন বহিমান্বিত করেছেন মর্যাদাপূর্ণ করেছেন এই পাঁচটি এর মধ্যে অন্যতম বিষয় বিশেষ কারণ হচ্ছে রমাদান মাসের সিয়াম আল্লাহ হাব্বুল আলমিন রমাদান মাস সিয়ামকে আমাদের উপর ফরজ করেছেন সিয়াম পালন করতে বলেছেন এবং এই সিয়াম পালন করার জন্য আল্লাহ সুবাহর আলি করিম এবং মধ্যে প্রায় সাত থেকে আটটি অবজেক্টিভ গোল বা উদ্দেশ্য লক্ষ্য উল্লেখ করেছেন এই সিয়াম পালনের মাধ্যমে যে লক্ষ্যে আমরা পৌঁছতে চাই বা যে লক্ষ্যে সিয়াম আমাদেরকে পৌঁছাতে চায়। কিন্তু সেই সিয়ামকে আসলে আমরা পালন করছি যেই সিয়ামের মাধ্যমে আমরা লা আল্লা কুমত্তাকুন তা কোল তা কুয়ার যেই টার্গেট আমাকে দেওয়া আছে সেই টার্গেটে আমি পৌঁছতে পারব সেই সিয়ামকে আমি পালন করছি যেই সিয়ামের মাধ্যমে আমি সত্যিকার ধৈর্যের যেই প্রশিক্ষণ আমাকে দেওয়া হচ্ছে সেই প্রশিক্ষণ লাভ করতে পারব যেখানে আল্লাহ সব মান তারা বলেছেন ইন্নামাই আফা সো আজ রাহু বেগাইর হসব যে দোরজশীরদেরকে আল্লাহ হব্বুল আলমিনতের দিন হিসাব ছাড়াই আল্লাহ সহ ভান তারা তাদের প্রতিদান পূর্ণ করে দেবেন তাফসির মধ্যে আহলুদ তাফসিরগণ বলেছেন এখানে শুধুমাত্র রোজাদারদেরকে বোঝানো হয়েছে আশা এগুল যেহেতু সিয়ামের মাধ্যমে তারা দর্জির এই টার্গেটে গন্তব্যে পৌঁছার জন্য কাজ করবে। আমরা কি আদর্শ এই সিয়াম পালন করতে পারছি খুব সংক্ষেপে আমাদের সিয়াম নিয়ে একটু পর্যালোচনা করি এটা আমার ব্যক্তিগত পর্যালোচনা নয় সালফেস আলিহিনের পর্যালোচনা সালফগন এই সিয়াম পালনকারী ব্যক্তিদেরকে তিন ভাগে বাদ করেছেন তিনটি ভাগে বাদ করেছেন আজকে আমরা যারা সিয়াম পালন করেছি দেখি আমরা কোন ভাগের মধ্যে পড়ি তাহলে আমরা বুঝতে সহজ হবে আমি আসলে এই সিয়ামের মাধ্যমে আদৌ কি আমাকে যে গোল দেওয়া আছে যে টার্গেট দেয়া আছে সেই টার্গেট আমি পৌঁছতে পারবো কিনা প্রথম প্রকার হচ্ছে সবচেয়ে সহজ সবচেয়ে হালকা সিয়াম এটি মুরি মাহরান রহমতুল্লা তাবিদের মধ্যে নির্ভরযোগ্য ব্যক্তি ছিলেন আপনারা যারা জানেন তার ইতিহাস সম্পর্কে অত্যন্ত গ্রহণযোগ্য ব্যক্তিদের একজন ছিলেন প্রসিদ্ধ ব্যক্তি ছিলেন মেমোরিয়াল মাহরান তিনি বলেন সবচেয়ে সহ সিয়াম হচ্ছে সবচেয়ে হালকা সিয়াম হচ্ছে এই সিয়াম পালন করবেন আপনি খাবার থেকে সিয়ামটা অর্থ তো আমরা জানি বিরত থাকা আপনি বিরত থাকবেন খাবার থেকে আপনি বিরত থাকবেন পানীয় থেকে আপনি বিরত থাকবেন স্ত্রী সহবাস থেকে আপনি বিরত থাকবেন প্রবৃত্তির যৌন যে চাহিদা আছে সেই চাহিদা পূরণ করা থেকে এটা সবচেয়ে হালকা সিয়াম এত হালকা সিয়াম আর নেই সিয়াম সহজ সিয়াম আমরা একটু লক্ষ্য করি আমরা তো সত্যি কথা হচ্ছি সেই সিয়ামই আমরা পালন করছি এই হালকা সিয়ামটুকু পালন করছি কারণ আপনি যখন ইসলামের যত কিতাব আছে সবগুলো কিতাব খুলেন তাহলে আপনি দেখতে পাবেন যে সিয়াম বঙ্গকারী যে বিষয়গুলো উল্লেখ করা আছে সে বঙ্গকারী বিষয় সমস্ত ওলামাইকে বিষয় উল্লেখ করা হয়েছে হচ্ছে খাবার খাওয়া তো খাবার থেকে তো আমরা বিরত আছি আমাদের সিয়াম হয়ে গেল আর একটা হচ্ছে আশর পান করা যে কোনো ধরনের পানীয় পান করা পানীয় থেকে আপনি বিরত থাকলেন সিয়াম আমরা শুদ্ধ এরপরে উল্লেখ করা হয়েছে জেমা আর জেমায় শব্দটা এখানে শুদ্ধ নয় তারপরেও চাহিদা আছে সেই গ্রন্থেকে নেফাস নারীদের জন্য হাইদ অথবা রক্ত বা শুরু হওয়া এই চারটি কারণে সিয়াম নষ্ট হয়ে যায় আর সিয়াম নষ্টকারী কোন বিষয় সকল ইসলামের মধ্যে কোথাও উল্লেখ করা হয়নি কিন্তু আল্লাহ নবী হাদিস যখন দেখবেন হাদিসের পৃষ্ঠাগুলো যখন খুলবেন তখন আপনার কাছে দেখা যাবে যে না সিয়াম নষ্ট করে দে না সিয়ামের সবকিছু কিছু ধ্বংস করে দেয় বরং সিএমের কোন প্রয়োজনই নেই আল্লাহ নবী সাল্লাহাম এই ধরনের পাঁচটি কাজের কথা উল্লেখ করেছেন তাহলে এখন আমি একদিকে সিয়াম পালন করছি আহ সিয়াম শুধু পানাহাত থেকে শুধু যৌন চাহিদা পূরণ থেকে শুধুমাত্র নিচ বাহ্যিক লৌকিক যে সমস্ত কাজ আছে সেগুলো থেকে বিরত থাকার মাধ্যমে আমি আমার সিয়াম পালন করে যাচ্ছি এটা তো সবচেয়ে সহজ সিয়াম সবাই যে কেউ পালন করতে পারে এই সিয়াম পালন করার জন্য আসলে আল্লাহ আমাদের উপর সিয়াম ফরজ করেন নাই, কিভাবে বুঝলেন আল্লাহাম বলে গেছেন আমাদের কাছে হাদিস রয়েছে কিন্তু হয়তো নিবিড় ভাবে গভীরভাবে এই হাদিস আমরা পর্যবেক্ষণ করিনি চিন্তা করিনি আবু হুরারে যে হাদিসের মধ্যে আল্লাহ নবী সাল্লাহ স্বাস্থ করেন আমার وفي لبذ والجهل فليس لله حاجه في اي يدع طعامه وشرابه جبتি মিথ্থা কথা ছাইতে পারলো না মিথ্থা কাজ ছাইতে পারলো না মিথ্থা চার والجهل এবং জাহেলী কাজ মূর্খতাপূর্ণ কাজ ছাইতে পারলো না فليس لله حاجه আল্লাহ রাব্বুল আলামিন কোনো প্রয়োজন নেই في أن يدع طعامه وشرابه setan parahat yakuru দেখেন প্রয়োজন আছে কিনা আল্লাহ তাআলার সুতরাং আমার যে সিয়াম আহওয়ানু সিয়াম যেটা মানাহাত থেকে বিরত থেকে এটা আল্লাহ হবুল আলমিন খুব বেশি করার জন্য কারণ এই অবজেক্টিভে আমাকে পৌঁছানোর জন্য এই গোলে জন্য মূলত সিয়াম অবহুল আলমিন আমার উপর আপনার উপর ফরচ করে নিলে এটাই বাস্তবতা এখানেই বাস্তবতা সেটা হচ্ছে এই বছর বিশ বছর তিরিশ বছর সিয়াম পালন করে যাচ্ছি আমরা কিন্তু সিয়ামের মাধ্যমে আমাদের অন্তর যে তাকিমেচার থেকে আমি একজন ব্যক্তি আল্লাহ রব্বুল আলমী নির্ভয় করে সকল প্রকার অন্যায় কাছ থেকে নিজেকে বিরত থাকতে পারি সেটি আমার মধ্যে আসেনি অথচ একজন বিদুই রাখাল আমাদের দিনার রহমতুল্লাহ মন্না করতেছেন তামিদের মধ্যে তিনিও নির্ভরযোগ্য ব্যক্তিদের মধ্যে একজন ছিলেন যিনি অমরুল খত্তাবর দি আল্লাহ তালের সাহায্য করেছেন দীর্ঘ সময় পর্যন্ত আপনি দিনার রহমতুল বর্ণনা করেন তিনি বলেন যে আমরা একদিন অমরুল খত্তাব রী আল্লাহ সাথে মক্কার উদ্দেশ্য ওমরা করার জন্য যাচ্ছিলাম প্রতিমধ্যে মরুভূমিতে আল্লাহ বললেন আমরা এখানে অবতরণ করব। অবতরণ করার পরমরুল খতাব রদি আল্লাহ তালু মরুভূমির অন্তর দেখতে পেলেন একটি সাগরের পাল বড় ধরনের মেষের পাল দেখতে পেলেন ওমরী আল্লাহ বললেন চল এই মেষের পালের সেখানে গিয়ে আমরা দুগ্ধ দোহন করে আমরা বিপাশা মিটাই এবং হতার দিয়ে আল্লাহ সেখানে গেলেন গিয়ে দেখতে পেলেন একজন রাখাল রাখালকে দেখে প্রশ্ন করলেন যে রাখাল আমরা মুসাফির দুধ থেকে এসেছি আমরা ক্ষুদার্ত বিপাশা তাই তোমার কাছে আমাদের একটা আবেদন সেটা হচ্ছে আমাদেরকে তোমার এই যে ছাগল আছে ছাগলের দুগ্ধ দোহন করে আমাদের বিপাশা মিটানোর ব্যবস্থা করো রাখাল ব্যক্তি এবনুল খত্তাফের দিকে তাকিয়ে থাকলেন একটু পরে বললেন আমি দুঃখিত মুসাফির এই যে সাগল দেখতে পাচ্ছ এর মালিক আমি নই এর একজন মালিক রয়েছে আমি কেবল রাখাল আমাকে দায়িত্ব দেওয়া হয়েছে শুধুমাত্র দেখা এগুলো লালন পালন করা দেখার দায়িত্ব দেওয়া হয়েছে রক্ষণাবেক্ষণের দায়িত্ব দেওয়া হয়েছে অতিরিক্ত কোনো দায়িত্ব আমাকে দেওয়া হয়নি সুতরাং আমি তোমাদেরকে এখান থেকে দুধ দোহন করে পান করানোর কোনো ব্যবস্থা আমার নেই আমি পারবো না এই অনুমতি আমাকে দেওয়া হয়নি আমরা দিয়া তো হতবাক হোলেন রাখাল ব্যক্তি এ কথা বলতে পারে একটু প্রশ্ন করলেন জানতে চাইলেন অবস্থা জানার জন্য বলেছি শুনো আমরা তোমাকে এর জন্য যা দেওয়া দরকার প্রয়োজনের মূল্য পরিশোধ করব তোমার মালিক কোথায় মালিক তো আর তোমাকে দেখছে না আর আমরা বলেছি যে আমরা বিপাশা আমাদের প্রয়োজন সুতরাং তুমি কি মনে করো না যে আমার এই প্রয়োজন পূরণ করা দরকার আছে তোমার কাছে এই প্রয়োজন পূরণ করার মতো ব্যবস্থা আছে তোমাকে তো তোমার মালিক দেখছে না সুদান কেন তুমি আমাদেরকে এই পিপাসার মুহূর্তে কষ্ট দিচ্ছ আমাদের কথায় তুমি শুনছ না মুসাফির ব্যক্তির দিকে তাকিয়ে রাখাল ব্যক্তি বলে মুসাফির তোমার বক্তব্য যদি এটি হয় তাহলে আমি তোমার কাছে জানতে চাই আল্লাহ কোথায় কোথায় তুমি সেটা আমাকে বলে দাও আল্লাহ দেখছেন আমি যে গন্তব্যে একজন রাখাল ব্যক্তি পৌঁছতে পেরেছে আমি আশা করব সত্যিকার সৌম আল্লাহ রাবুল আলমিন যে জন্য ফরজ করেছিলেন্লা কুমু সিয়াম তোমাদের উপর সিয়ামকে ফরজ করা হয়েছে যেমনি ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তী দ্বিতীয় প্রকার সিয়ামের ব্যাপারে সলফে সালহিন কি বলেছেন একটু দেখেন এটি আপনি রাজা হাম রহমতুল্লাহ একাধিক সাল অব্দের থেকে লতাইফুল মাহারবির মধ্যে উল্লেখ করেছেন তিনি বলেন যে সবচেয়ে সবচেয়ে তো সিয়াম হচ্ছে হারাম হালাল বস্তু থেকে আপনি সিয়াম পালন করলেন বিরত থাকলেন আর হারাম বস্তুর উপর আপনি ইফতার করলেন হারাম বস্তুর উপর আপনার সিয়ামকে নষ্ট করলেন এই যে সবচেয়ে রিকৃষ্টতম সিয়াম আজকে বাস্তবতার দিকে তোমাকে যদি তাকান তাই আমি হালাল বস্তু থেকে শিয়াম পালন করে যাচ্ছি হালাল বস্তু থেকে আমি বিরত থেকে যাচ্ছি আমার বন্ধুগণ ঘরের মধ্যে আপনার যে খাবার আছে সেটি হালাল গরের মধ্যে আপনার যে পানি আছে সেটি হালাল গরের মধ্যে আপনার বৈধ হালাল গরের মধ্যে আপনার জন্য যা রাখা হয়েছে সবই হালাল যেগুলো হালাল করা হারাচ্ছে সেগুলো থেকে আপনি বিরত থাকলেন সেগুলোকে আপনি পান করলেন না খেলেন না কিন্তু আপনি ইফতার করলেন হারাম বস্তুর মাধ্যমে হারাম বস্তু দিয়ে আপনি ইফতারে মধ্যে লিপ্ত হলেন অথবা হারাম বস্তু হারাম কাজের মাধ্যমে আপনি আপনার সিয়ামকে নষ্ট করলেন তাহলে আপনার এইটি সিয়ামটি হচ্ছে মূলত সবচেয়ে নিকৃষ্ট সিয়াম দেখবেন আপনি অনেক কি ইফতারের বিশাল আয়োজন পুরোটাই হারাম আয়োজনের মাধ্যমে ভরপুর করে রেখেছে আজকে তো ইফতারের আয়োজন করা হয় তাকে সোশ্যালভাবে রাজনৈতিক ভাবে বিভিন্ন প্রেক্ষাপট দিয়ে এমনকি ব্যবসায়িকভাবেও আজকে ইফতারের আয়োজন করা হয় ইফতারের উদ্দেশ্যই আল্লাহ নবী সাল ইসলাম রমদান মাসে সবচেয়ে ফজিলতের যে কাজটির কথা উল্লেখ করেছেন তার মধ্যে গুরুত্বপূর্ণ ফজিলতের কাজ ছিল মান ফতর ইমান যে ব্যক্তি রোজাদার ব্যক্তিকে ইফতার করাবে কিন্তু সেই অবজেক্টিভ আমরা অন্যদিকে নিয়ে গিয়েছি এখন উস রোজাদার ব্যক্তিকে ইফতার করানোর টার্গেট মূলত না টার্গেট হচ্ছে সেখানে হয়তো কোথাও ব্যবসায়িক অথবা কোথাও রাজনৈতিক অথবা কোথাও সোশ্যাল অথবা কোথাও অন্য কোন উদ্দেশ্য মানে অন্য উদ্দেশ্যে আমরা মূলত ইফতারের মধ্যে ফলে আমাদের ইফতারের উদ্দেশ্য নষ্ট হয়ে যাচ্ছে এবং সেই হারাম ইফতারের উপর অনেক সময় দেখা যায় যে আমরা হারাম খেয়ে ইফতার করছি অনেককে দেখা যায় সারাদিন সিয়াম পালন করছে তিনি পদভ্যাস ধূমপান করে সিগারেট ধরায় এরপরে তিনি सारा दिन पर्त कौन कारण जिनके पानाहर सन जिनके सकल प्रकार का श्रिया बंगाल कारत रख लोटे अपनी एकविड़ भाव गभर भाव चिंता देखे चेन? जो गभर चिंता करते क्षेत्र ना जी अल्लाह अब्बुल आलम भयनी निजे वैध पान के परिहार करते पे सेल्लाह अब्बुल आमी भय तो अपना हराम क्यों परिहार करते কিন্তু হারাম কাদের উপর নিজেকে গ্রেফতার করলেন এটি অব্যাহত সিয়াম নিকৃষ্ট সিয়াম আল্লাহ নবী সাল্লাম এবং একটি হাদিস বলেছেন হাদিসটি ইমাম আহমদুল মুসাদেমদী বর্ণা করেছেন আহমদ শাকির রহমতকে গ্রহণযোগ্য বলেছেন হাসান লেগাই দিঘি বলেছেন এটি দুইজন মহিলার ব্যাপারে বলা হয়েছিল আল্লাহ নবী সাল্লা ইসলাম যাচ্ছিলেন এমন সময় এই দুইজন মহিলা এর কথা জানানো হল সিয়ামের কারণে পিপাসায় কাতর হয়ে দুর্বল হয় প্রায় মৃত্যুর মুখ হয়ে গিয়েছে মৃত্যুর মুখোমুখি হয়ে গিয়েছে এত কঠিন অবস্থার মুখোমুখি হয়েছে আল্লাহ নবী সালাম তাদের বিষয়টি জানলেন জানার পরে বলেন ইনহা নিমরা আহমা যে এই দুজন মহিলা সিয়াম পালন করেছে ওই সমস্ত বস্তু থেকে যা আল্লাহব্বুল আলমিন তাদের জন্য হালাল করেছিল তা থেকে একজন আরেক আরেকজনের সাথে বসে বসে বসে মানুষের গোস্ত খাওয়া শুরু করেছে বন্ধুক দেখেন না রোজার দিন আমরা যে এই মজলিসেই বসি কেন সেটা আলেমদের মজলিস বলেন অথবা জাহেদদের মজলিস বলেন রাগ করবেন না আপনারা প্রায় সকল মজলিসের মধ্যেই মনে হয় যেন মজলিসে বসেছি না মজলিস ভিবাতে বসেছি গিবতের মজলিস ভারতবর্ষের আলেম অনেক বড় আলেমদের মধ্যে নাম বলব না তিনি বলেছেন এটি হচ্ছে এমন একটি গুণা যে গুণা বেলেজত সকল প্রকার গুনার মধ্যে কিছু না কিছু লিজদাত রয়েছে কিছু না কিছু স্বাদ রয়েছে এটা এমন গুণা যে একেবারে বিশ্বাস এই গুণার মধ্যে কোনো স্বাদই নেই কারণ এর মাধ্যমে আপনি কোন সামান্যতম করে বেনিফিট লাভ করতে পারেননি আবার যার আপনি এই পরিন্দা করলেন সমালোচনা করলেন তার তো কিচ্ছু করতে পারেননি তার কিছুই করতে পারেন আজকে সেটাই আমরা করে দিচ্ছি ফলে শ্রিয়াম পালন করে যাচ্ছি আমরা ঠিকই কিন্তু শ্রিয়ামের গন্তব্যে আমি কিভাবে যাব। আমাদের সিয়াম আগেই নষ্ট হয়ে রয়েছে আমার বন্ধুকর্মী এই জন্য জানতে হবে সলফেস আলিহীন এই শিয়াম থেকে আমাদেরকে সতর্ক করেছেন আবাদু সিয়াম এই সিয়াম পালন করার খুব বেশি দরকার নেই শুধু বানেহাত বারাহাত থেকে বিরোধ থাকলেন কিন্তু হারাম জিনিসের সাথে নিজেকে সম্পৃক্ত রেখে দিলেন হারাম থেকে বিচ্ছিন্ন হলেন না হারাম থেকে নিজেকে দূরে সরালেন না তাহলে আপনি সত্যিকার এই শিয়ামের মাধ্যমে উপকৃত হতে পারবেন না তিন নম্বর যে শিয়ামের কথা সলফে সালেহীন বা তৃতীয় প্রকার ব্যক্তির কথা যে বলেছেন সফেসার আলহিং তারা হচ্ছে সর্বোত্তম সিয়াম পালন করলিয়ান যে ব্যক্তি সকল প্রকার সিয়াম বঙ্গকারী কাজগুলো থেকে নিজেকে বিরত রাখল বন্ধুগণ সিয়াম বঙ্গকারী কাজগুলো দুবার বিভক্ত অনেক দীর্ঘ আলোচনা আলোচনার কোথাও মানে থামার সুযোগ দেই বলার সময় নেই একটু হচ্ছে আর একটু হচ্ছে সিয়ামের যে মর্ম রয়েছে স্বভাব রয়েছে সিয়ামের প্রকৃত টার্গেটকে ধ্বংস করে দেয় এই ধরনের শিয়াম ভঙ্গকারী বিষয় সেগুলো রয়েছে সকল প্রকার এই থেকে সিয়াম বঙ্গকারী কাজ থেকে আপনাকে বিরোধ থাকতো নম্বর ওয়ান নাম্বার টু হচ্ছে শুধুমাত্র আপনি মোফতিরত থেকে বিরত থাকবেন না বরং সকল প্রকার হারাম কাজ থেকে অপরাধের কাজ থেকে আপনাকে বিরত থাকতে হবে গুনার কাছ থেকে বিরত থাকতে হবে বন্ধুগণ গুনার কাজ থেকে আপনি বিরত থাকবেন কিছু কিছু কাজ আছে এমন গুণা যেটি আসলে আপনি গুণা কিনা সেটাও জানেন না আমি আপনি অনেকে মনে করি যেটা গুনেই দেখেন যেমন আমি আপনাদেরকে একটি উদাহরণ দেই লাভ দেখেন আল্লাহ নবীহাদ মধ্যে কি বলেছেন সিয়াম শুধুমাত্র খাবার এবং পানীয় থেকে বিরত থাকার নাম নয় তোমাদেরকে জানতে হবে মিনাল সিয়াম মিনালি রাফাস প্রকৃত যে সিয়াম তোমাকে অবজেক্টিভ দেয়া হয়েছে যে গোল তোমাকে পৌঁছানোর জন্য বলা হয়েছে সেই সিয়াম হচ্ছে মূলত এখানেই সেটি হচ্ছে মিনাল লক্ষ্মী বিহুদা কাজ থেকে নিজেকে বিরত রাখবেন অস্ট্রেলির কাজ থেকে নিজেকে বিরত রাখবেন তারপর আল্লাহ নবী সাল ইসলাম এই বিহুদা কাছ থেকে আপনাকে বিরত থাকতে একটা উদাহরণ দিচ্ছেন একটা প্রশিক্ষণ দিচ্ছেন সরাসরি একটা রাজ করে তোমার সাথে দুর্ব্যবহার করে অফিসার বুঝতে এসেছে মূর্খতা পূর্ণ আচরণ করে তাহলে তুমি বলবেশিক করতে পারবেন না তাই আপনার এই সিয়ামকে মূলত সকল প্রকার থেকে হারাম কাজ থেকে বিরোধ থাকতে হবে এখানে আরেকটি পয়েন্ট রয়ে গিয়েছে মহারামাতের সাথে আরেকটি গুরুত্বপূর্ণ পয়েন্ট রয়ে গিয়েছে আহসানু সিয়ামের তৃতীয় নম্বর পয়েন্ট হচ্ছে আপনার অঙ্গ প্রত্যঙ্গগুলোকে আপনি আল্লাহ হবুল আলমীর অবাধ্যতা থেকে সম্পূর্ণরূপে হেফাজত করবেন আপনি সিয়াম পালন করছেন আপনার চোখকে হেফাজত করতে পারেননি আপনি সিয়াম পালন করছেন আপনার কানকে হেফাজত করতে পারেননি আপনি আপনার মুখকে হেফাজত করতে পারেননি আপনি আপনার হাত পাকে হেফাজত করতে পারেননি তাহলে আপনার এই শিয়াম মূলত এই বাহাদ থেকে আপনার এই শিয়াম বেরিয়ে গিয়ে অন্য পর্যায়ে পৌঁছে যাবে যেটি সত্যিকার আল্লাহবুল একটি কথা আপনাদের কাছে অনুরোধ করবো সেটা হল এই সালেহীন রমাদান মাসে যে কাজগুলো করতেন এগুলোকে ওলামাইকরাম বই আকারে বিভিন্নভাবে আলোচনা করেছেন বিভিন্ন বক্তব্য রয়েছে আমাদের কাছে এখানে একটা নোটও রয়েছে যদি কারো সুযোগ থাকে তিনি ফটোকপি করে নিতে পারবেন অত্যন্ত গুরুত্বপূর্ণ নোট কিন্তু আমরা আলোচনা করতে পারিনি কিন্তু আমি যেটি বলবো সেটা হচ্ছে এই রমদান মাস কিন্তু কোরআনের মাস হিসেবে যেভাবে কথা হচ্ছে কোরআনের সাথে আমাদের সম্পর্ক আরো গভীরভুক্ত হবে জন্য একটি মতো কিতাব যেটি আল্লাহ বার বার হৃদায়তের কথা বলে উচ্চারণ করে যে কিতাবটি আমাদের কাছে প্রেরণ করেছেন হুদালিন্নাস বলেছেন হুদাল বলেছেন হুদা ও রাহত বলেছেন বা বলেছেন কোরআনে নূর কোরআন মধ্যে এমন কোন শব্দ নেই যে শব্দ প্রত্যেকটি শব্দ মূলত এই কোরআন এর সত্যিকার যে দাবি রয়েছে সেই দাবির দিকে আমাদেরকে ইঙ্গিত করছে যাতে কোরআনকে আমরা বুঝতে পারি কোরআনকে উপলব্ধি করতে পারি বন্ধুগণ দুঃখের বিষয় হচ্ছে এই কোরআনের সাথে আমাদের এই সম্পর্ক একেবারেই দুর্বল আমরা কোরআন বুঝার জন্য চেষ্টা করি না কেউ কেউ কোরআন তেলাবাত করেন আবার তেলাবাদ অনেকে করেন না কারণ কোরআন দিয়ে আমরা যা আবিষ্কার করেছি সেটা হল এই আমাদের প্রার্থী সুযোগ সুবিধা কিভাবে কোরআনের মাধ্যমে আমরা নিতে পারি আমরা সেটা আবিষ্কার করে নিয়েছি ফলে আমরা একদল কোরআন দিয়ে ছবি খতম খতমে তারা ইত্যাদি ইত্যাদি আবিষ্কার করেছে কেউ রাগ করবেন না এটা বাস্তবতা আমার বন্ধুগণ দ্বিতীয় নম্বর পয়েন্ট হচ্ছে যে চেষ্টা হলো এই আরেক দল লোক আমাদের মধ্যে এসেছে ঠিক আছে আরে কোরআন আল্লাহ এত শেফা বলেছেন এত আরোগ্য বলেছেন কোরআন দিয়ে তামিজ লিখে টেকে কোরআনকে কেউ বুকে কেউ পায়ে কেউ মাথায় বিভিন্ন জায়গাতে আমরা টুলিয়ে মাধ্যমে নিজেদের ভাবার বিষয় আলেমদেরকে আপনি লক্ষ্য করবেন যেখানে আলেমরা আছেন আপনারা রাগ করবেন না আমার উপরে সন্তুষ্ট হবেন না যদি জিজ্ঞেস করি যে একটা তফসিল অন্তপক্ষে তফসিল জ্বালালেন প্রথম থেকে শেষ পর্যন্ত পড়েছেন কিনা হয়তো অনেকেই না বলতে হবে হা বাড়ার হবে না কিন্তু জিজ্ঞেস না আমি কেন তাহলে তো আমি আল্লাহর কিতাবকে আসলে বুঝতে পারিনি আরে আল্লাহর কিতাবকে যদি উপলব্ধি করতে না পারি কোরআনে কারিম আল্লাহ নবুল্লা কোরআনের মধ্যে বলে দিয়েছেন দুটি জঘন্যতম ক্ষতি হয়ে যাবে যে ক্ষতি আমাদের এই পার্থিব জীবনের জন্য মহাক্ষতি এটা কোরআনের মধ্যে বলে দেওয়া আছে আমার নিজের আবিষ্কার করার প্রয়োজন নেই হেদায়ত থেকে মাহরুম যারা নিজেদেরকে আলেম পরিচয় দিচ্ছে নিজেদেরকে আলেম সাজাচ্ছে নিজেদেরকে বিভিন্ন জায়গায় আলেম হিসেবে তুলে ধরছে কিন্তু হৃদায়ত থেকে কোরআনের থেকে মাহরুম সুন্নার হৃদায়ত থেকে মাহরুম এর কারণ কি একটাই কারণ সেটা হলো যেহেতু কোরআনকে উপলব্ধি না করার কারণে তার অন্তরের মধ্যে আপনি তারা লেগে আছে। সে আল্লাহর কিতাব আর গুছেনা এখান থেকে হেদায়ত দিতে পারে না অথচ এই উম্মার এই কোরআন থেকে হৃদায়ত নেওয়া ছাড়া আর কোন হেদায়ত নেই আপনি যতই সিলেবাস তৈরি করেন না কেন আজকে সিলেবাস অনেক প্রত্যেক দল গ্রুপ নিজেদের সিলেবাস তৈরি করে নিয়েছে প্রত্যেকে নিজের মন গোড়ার তৈরি করা বক্তব্য দিয়ে মানুষদেরকে হৃদায়তের কথা বলছেন क्योंकि कुर बक्तव्य दिए हे दर क्या कुरान दिखे सम्पृक्त होते हैं ना बड़े मिस्टेक रही कुरान्व के सम्पृक्त कराती क्या कर बुगण अपी क्या करदेह नहीं सबसे उत्तम क्या अल्लाह रे जमीन सबसे मर्यादापूर्ण क्या दावती क्या आनी कर दायित्व हम आने निजे के समृक्त कर चेष्टा कर উপলব্ধি না করে তাহলে দিনের ব্যাপারে ইসলামের ব্যাপারে তাদের মধ্যে বৈষম্য তৈরি হবে মত বিরোধ তৈরি হবে বিভিন্নতা তৈরি হবে দেখেন না মধ্যে কোরআনে আয়াত নিয়ে পর্যন্ত কত ধরনের বক্তব্য তারা দিচ্ছেন কেন এর কারণ হচ্ছে সত্যিকার উপলব্ধি করা কথা ছিল সরফে সালেহীন উপলব্ধি করেছেন তার আঙ্গিকে আমরা উপলব্ধি করার জন্য আমার বন্ধুগণ তাইফে সালহীনকে উপলব্ধি করার জন্য কোরআনের সাথে সম্পৃক্ত হওয়ার জন্য চেষ্টা করতেন আমরা সম্পৃক্ত হওয়ার চেষ্টা করি আর এই কাজটি যদি আমরা করতে না পারি তাহলে ইয়ামত দিন আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম আল্লাহর দরবারে একটি আপিল করবেন আল্লাহ আব্বুল কাছে একটি অভিযোগ করবেন সেই অভিযোগে আমরা অভিযুক্ত হয়ে যাবো কোরআন রেখে এসেছিলাম আমার সেই সম্প্রদায়ের লোকেরা এই কোরআনকে তারা পরিতার্য করেছে বর্জন করেছে গ্রহণ করে কোরআন বর্জন করার মাধ্যমে আমাদের সম্মান নেই আমাদের সম্মান কোরআনকে গ্রহণ করা মাধ্যমে কোরআনকে উপলব্ধি করার মাধ্যমে বন্ধুগণ তাই আসুন আমরা কোরআনে মাসে সার্ফে সারহি যেভাবে আমার করেছেন সেভাবে নিজেদের আমলকে আর একটু সাজাই আরেকটু চেষ্টা করি আল্লাহবুল আমাদের সবাইকে তৌফিক দান করুন আল্লাহ সুবাহ রমদান মাসে আমাদের সফরের দোয়া সমস্ত নেক আমল সবগুলো আল্লাহবুল কবুল করুন এবং আমাদেরকে রমদান মাসে যে বাকি সময়গুলো আছে সেগুলো জন্য আমরা সত্যিকার ভাবে কাজে লাগাতে পারি সেই তৌফিক আমাদেরকে দান করুন হ্যাঁ জা ওসল্লাহ মাহমুদ আল্লাহ আলহিউ আসালামিউসালাম